আনাস সদি তালু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাই কোন এক সফরে বেরিয়েছিলেন তার সঙ্গে সাহাবাগানও ছিলেন তারা চলতে লাগলেন তখন সালাতের সময় হয়ে গেল কিন্তু অজু করার জন্য কোথাও পানি পাওয়া গেল না কাফেলার এক ব্যক্তি সামান্য পানি সহ একটি পেয়ালা নবী সাল্লা আলাই সাল্লাম এর নিকট উপস্থিত করলেন তিনি পেয়ালাটি হাতে নিয়ে তারই পানি দ্বারা অজু করলেন এবং তার হাতের চারটি আঙ্গুল পেয়ালার মধ্যে সোজা করে ধরে রাখলেন আর বললেন উঠো তোমরা অজু করো সকলে ইচ্ছা মতো অজু করে নিলেন তারা ছিলেন সত্তর বা এর কাছাকাছি